রসুল্লাহ আলী হোসালাম দায়ী ছিলেন এবং আমরা তার এই দাওয়াতের উত্তরাধিকারী দায়িত্ব আমাদেরকে অর্পণ আমাদের আমাদের উপর অর্পণ করে দিয়ে গেছে এই দাওয়াত আমরা যেভাবে দিব তো তার দেওয়ার সাথে সাথে আমাদের আখলাক আমাদের চরিত্র আমাদের কিছু গুণাবলী থাকা দরকার বাকি ওই গুনাবলী আমরা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 আপনি আমাদের মাঝে দয়া নামের সিফত দয়া নামের ঘুণ আমাদেরকে দান করুন আল্লাহ পাক আমাদেরকে এই ঘুনে গুণান্বিত করে নবী আলহিসের মতো দায়ী এবং তার অনুসারী হওয়ার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ রুবুল আলম আসসালামাইকুম ওরমতুল্লাহ